السلام عليكم ورحمه الله وبركاته نحمد الله ونستعين ونستغفره ونستهديه ونصلي ونسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين بعد فعوذ بالله من الشيطان الرجيم فلينظر الانسان مما خلق خلقا من সারা বিশ্বের সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আমি অনেকের একটি অবিস্মরণীয় এক আশ্চর্য এক মহাপরাক্রমশালী এই জন্যই বলব যে এক ধারে কাছে আসার মতো যোগ্যতা কোনো সৃষ্টি জীবন নাই কোরআন সেটা চ্যালেঞ্জ করেছে অবিকৃত রয়েছে মানুষের জ্ঞানের শুদ্ধ অাচাই করার জন্য এই কাছে আসতে হবে এই কোরআনে ক্যারেমি মানুষকে একমাত্র হেদায়াত করতে পারে দুনিয়ার মঙ্গল দিতে পারে আখেরাতের কল্যাণ দিতে পারে এই জন্য কোরআনে ক্যারেমের কাছে আসতে হবে শুধুমাত্র কিছু এই মন্ত্রের সমষ্টি নয় ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আরও রহস্যের এই জাল সৃষ্টি করার মতো এক বই নয় এটা এটি স্পষ্ট স্বচ্ছ চ্যালেঞ্জকারী একেবারে সাফ সাফ এক মহাগ্রন্থ এর বিভিন্ন বিষয় এবং বিভিন্ন আলোচ্যসূচি নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম পরায় পনেরো ষোলোটি হয়ে গেল বিভিন্ন বিষয়ে এর ভাষা এর ভাব এর সামাজিক দাবি এর শ্রেষ্ঠত্ব এর ডাক্তারি এর বিভিন্ন কিছু নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করেছি এখন আমি বৈজ্ঞানিক দিকগুলো নিয়ে বিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলাম আলোচনা শুরু করেছিলাম মানুষ নিয়ে হে মানুষ তুমি কে তোমাকে কে সৃষ্টি করেছে তোমার সৃষ্টি কৌশল তোমার সৃষ্টির বৃত্তান্ত কি তুমি জানো আল্লাপাক স্বয়ং জানিয়ে দিয়েছেন তিনি প্রথম সৃষ্টি বাবা আদমকে করেছেন তারপরে মা হাওয়াকে সৃষ্টি করেছেন দুইজনের মিলনে তাদের এবং সেখান এই বাবা আদম মা হাওয়া থেকে পৃথিবীর সকল মানুষের বিস্তার লাভ করেছে সুরা আন্বেষা নারীদের প্রসঙ্গে নারী নামে যে সুরা রয়েছে সেখানে বিস্তৃত বিবরণ দিয়েছেন আমি একটু আলোচনা করেছি আমার পূর্ব এর আগের বক্তব্যে এই বক্তব্যে আমি দেখাচ্ছি যে কমপক্ষে এগারো বার এসেছে আল্লাপা কিভাবে এই শুক্র কেট ওভাম স্পার্ম ইত্যাদি নিয়ে আলোচনা করেছেন আল্লাহ ফাল আশারিক আলহ ফালিয়নসানিম্মা খোলেক মানুষ দেখুক মানুষ বোঝার চেষ্টা করুক মিম্মা খোলেক তাকে কিসের থেকে সৃষ্টি করা হয়েছে আল্লাপাকের বিবরণ দিয়েছেন বারো থেকে চোদ্দ নম্বর আয়তে বিস্তারিত বিবরণ কিভাবে আল্লাপাক সৃষ্টি করলেন কিভাবে বিকাশ হলো তার ধারাবাহিকতায় মায়ের পেটের মধ্যে সে আলোচনা করা হয়েছে ফাল মানুষ তুমি দেখো তোমাকে কৃষির থেকে সৃষ্টি করা হয়েছে খুব দ্রুত সবেগে প্রবাহমান নির্গত পানি থেকে তোমাকে সৃষ্টি করেছে পরীক্ষা করার জন্য সৃষ্টি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি কোথার থেকে নারীর কোথার থেকে পুরুষের কোথার থেকে ইশারা ইঙ্গিতে এখানে পরিষ্কার রয়েছে কমপক্ষে বার উল্লেখ হয়েছে এটা কিভাবে হয় আল্লাপা কি ভাবে সেটা স্থাপন করেন সেটার বিবরণ রয়েছে মনে থেকে তারপর সেটা সেই নথাকে আলাকায় ভ্রণের অভাবের মধ্যে ঝুলে থাকা এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি ফাঁকা লাকা ফাঁসাওয়া অত বড় ধারাবাহিক ভাবে ক্রম ক্রমে ক্রমে সেটায় কে পূর্ণাঙ্গ মানুষের রূপান্তরিত হয়নি আসেনি এখানে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন সৃষ্টির কৌশল বড় কথা নয় বড় কথা নয় মানুষ তুমি ভুলে না আল্লাহবাক তোমাকে আবার পুনর্জীবিত করবেন তোমাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে আলা আল্লা যদি এমনভাবে সৃষ্টি করে থাকেন সুক্ষ কলা কৌশলে তিনি কি তিনি আবার তোমাকে পুনর্জীবিত করার জন্য সক্ষম সক্ষম তিনি আল্লাহ আল্লাহাক অন্য আয়তে বলেছেন আমার উপর উদাহরণ পেশ করে বিতর্ক করে মানুষ ফায়দা হুয়া হাসিম প্রকাশ্য ঝগড়া করে ঝগড়া করে মানুষ আমি আল্লাহ স্রষ্টা আমি তাকে সৃষ্টি করেছি সে আমার প্রসঙ্গে ঝগড়া করে তার সৃষ্টির কথা কিভাবে সৃষ্টি হয়েছে হাডি মাটিতে মিশে যাওয়ার পরে হাডটি পচে যাওয়ার পরে এটাকে আবার কে সৃষ্টি করবে প্রথমবার তিনি সৃষ্টি করেছেন তিনি জীবিত করবেন তোমাদের জীবিত করতে হবে না তোমরা সৃষ্টিও করো নাই তোমরা জীবিত মাথায় ওগুলো ধরবে না তিনি তার সকল সৃষ্টি প্রসঙ্গে খুব ভালোভাবে অবগত আছে এই যে সুরাম ও মেনুন সুরা কেয়ামা ইত্যাদি আয়াতে সুরা আত্মারেকে বিভিন্ন বর্ণনা যে এসেছে মরিশ বোকাইলি একজন পাশ্চাত্যের শারীরিক বিজ্ঞানী তিনি তার গ্রন্থ দি বাইবেল দি কোরআন কোরআনের সৃষ্টি লোৎফা হচ্ছে মধা হচ্ছে আলাকা হচ্ছে মধগগা হচ্ছে তারপরে মাংসপিণ্ড রূপান্তরিত হয়ে হাড্ডি হচ্ছে তারপরে কিভাবে সুন্দর মানুষের সৃষ্টি হচ্ছে এই ব্যাপারে কোরআনের যে বর্ণনা তার বিরুদ্ধে আমাদের মডার্ন সায়েন্সের যত ডেটা যত থিওরি যত প্র্যাকটিক্যাল ইনস্ট্রাকশন যত কিছু এবং ক্যান বি লজিক্যালি ড্রাইভ ফ্রম ইট এবং সেই ডেটা থেকে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল যত কিছু রয়েছে সকল কিছু থেকে যুক্তি যুক্তিসঙ্গতভাবে যত তত্ত্ব আবিষ্কার করা সম্ভব তার সাথে কোরআনের কোন তত্ত্বর সাথে কন্ট্রিকশন আমরা আবিষ্কার করতে পারছি না কোন বিরোধ বা বৈপরীত্য আবিষ্কার করা আমাদের পক্ষে সম্ভব না স্পষ্ট ঘোষণা তাহলে কি এটা অবতীর্ণ করেন নয় তারপরে কি ডাক্তার সাহেব যারা নাস্তিকতার রোগে ভুগছেন তারা কি ফিরে আসবেন না যারা এমব্রয়লজি নিয়ে গাইনোকোলজি নিয়ে গবেষণা করেন তারা কি ফিরে আসবেন না হাদিসে নবী সালাম বলছেন যে কেতাব রয়েছে কেতাবুল কাদ রয়েছে কেতাবৎ রয়েছে মুসলিম শরীফেপ ইত্যাদি হাদিস মুসলিম শরীফে দুই হাজার ছয়শ তেতাল্লিশ নম্বর হাদিস মুসলিম শরীফের দুই হাজার ছয়শত তেতাল্লিশ নম্বর হাদিস রয়েছে বিস্তারিত বিবরণ যে মানুষ পেটের মধ্যে কিভাবে বিবরী হয় আস্তে আস্তে কিভাবে বড় হয় তিনি বলেছেন আল্লা বলেছেন তোমাদেরকে মায়ের পেটের মধ্যে তিন আলাকায় হয়। সেটা ৪০ দিন পরে সেখানে ফেরেস্তাস সম্ভবতে সেখানে নড়াচড়া শুরু করে রোহ সেখানে আসে ফেরেস্তাত সেখানে আত্মা দেয় দু একদিন কম বেশির কথাও হাদিসে এসেছে অর্থাৎ ধারাবাহিক মোটামুটি ভাবে হবে এত দিনের মাথায় একশো বিশ দিন এই মাথায় ফেরস্ত আসে তারপর চারটা জিনিস সেখানে লিপিবদ্ধ মৃত্যু লেখা হয় সে কি কাজ করবে তা লেখা হয় সে সৌভাগ্যমান বদমসিব হবে এটাও লেখা হয় সে কি হবে সেটা আল্লাহরের এলিমে আছে এর অর্থ এনে সেখানে লিপিবদ্ধ করে দিয়ে আমরা কাজ করবো কোন এটা কথা নয় আমি তাক দেড়ে জানি না কুল্লু মিয়াস যে জন্যে তাকে সৃষ্টি করা হয়েছে সেটা তার জন্য সহজ হবে তাকে ইচ্ছা শক্তি দেওয়া হয়েছে ভালোটাও গ্রহণ করতে পারে মন্দটাও গ্রহণ করতে পারে এই এইভাবে পেটের মধ্যে তার সেই রোহ ফোকার পরে ফেরস্ত আসেন আমি বল এই যে শুক্র কীট যেটা পিতৃ পিতার এতে বের হয়ে আসে সেটা প্রায় বিশ লক্ষ থেকে তিরিশ লক্ষ সন্তান জন্ম দিতে সক্ষম একবার যে পরিমাণ বীর্য গত হয় ছোট্ট একটি ব্রেকের পরে আবার আপনাদের সামনে ভ্রম তত্ত্বের আলোচনায় ফিরে আসব, সে পর্যন্ত ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন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 জীবনের সকল ক্ষেত্রে সালি ওয়াসাল্লামের সোননাতে উদ্ভাসিত পাত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সন্না আজ রাত সাড়ে আটটায় বাংলাদেশে আমি ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল watch little wonders at their best bishoy shishura kal shondha 6 tay apuno samprochar sokal 11 tay banglate she btb bangla assalamu alaikum warahmatullahi wabarakatuh shukriyo darshok srota bhai o bonena ame abar apnader sammukhe qur'an ebong run tattter alochonay phire aschi আমি বলছিলাম যে বৈজ্ঞানিকগণ গবেষণা করে দেখেছেন যে একবার স্খলিত বীর্যের মধ্যে বিশ থেকে ত্রিশ লক্ষ সন্তান জন্মগ্রহণ করতে পারে ত্রিশ লক্ষ ভাগের এক ভাগ বা বিশ লক্ষ ভাগের এক ভাগ সামান্য একটু মায়ের ওভামে প্রবেশ করে মানুষের দেহের মধ্যে তেইশ জোড়া ক্রমোজম রয়েছে তেইশ জোড়ার মধ্যে মাত্র এক জোড়া রয়েছে এই নারী বা পুরুষ গাপক ক্রমোজম সেটা হলো বাচ্চা প্যাটের মধ্যে সর্বপ্রথম সোনার মতো ভাব তার আগে সৃষ্টি হয় তারপরে তার দর্শনের ভাব সৃষ্টি হয় পৃথিবীতে আসার পরে কানটা খোলাই থাকে আবার চোখটা বন্ধ থাকে চোখ ফুটতে তার আবার কিছু দেরি হয় কিন্তু শ্রবণের অনুভূতি তার আগে সৃষ্টি হয় প্রত্যেক আঙ্গুলের হাড় গুলাকে পর্যন্ত আমরা চরা করব আগের যুগের ধারণা ছিল বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করেছিলেন যে শুধুমাত্র স্নায়ু এবং ব্রেন সেখান থেকে অনুভূতির সৃষ্টি হয় সেটাই বোঝে সেটা ঠিক আছে সেটা অনুভূতি শক্তির জন্য স্নায়ু ব্রেন উপলব্ধি শক্তি সেটা অন্য বিষয় কিন্তু আঘাত পাওয়ার আঘাত অনুভব করার জিনিস হল চামড়ার নীচের জিল্লি ওরানি কেমেছে জাহান্নে উনি কাল্লাপাকি করবেনা যারা আমার আয়াত সময়ের সাথে কুফুরি করে সৌফানুসিহিমকে আমি জাহান নামে প্রবেশ করাবো তাদের এই যতবার যাবে হয়ে চামড়া গুলো যতবার আমি তাদের এই চামড়ার এই চিল্লি আবার পরিবর্তন করে দেবো যাতে তারা জাহান্নামের শাস্তিকে ভালোভাবে উপলব্ধি করতে পারে ভালোভাবে স্বার্থটা চাকতে পারে যাতে তারা শাস্তিটা ভালোভাবে পেতে পারে যদি পুড়ে যায় ঝিল্লি যদি পুড়ে যায় নষ্ট হয়ে যায় পচে যায় তাহলে আর সেখানে অনুভূতি থাকে না এই ডাক্তার চিকিৎসা করার সময় ভিতরে সুজ ঢুকিয়ে দেন যদি দেখেন অনুভূতি আছে একটু নড়ে উ তাহলে মনে করতে হবে যে ঝিল্লি বা চামড়ার নিচের অবস্থায় চামড়া এখনো ভালো আছে চিকিৎসা সম্ভব অনুভূতি না থাকলে সেটা কেটে ফেলে দিতে হয় কেননা পচে গেছে শেষ হয়ে গেছে সেটার চিকিৎসা অত্যন্ত জটিল হয়ে পড়ে এগুলা কে দিল এই সকল বিদ্যা বুদ্ধি জ্ঞান কোথার থেকে আসলো আমেরিকার উনি তো বলেই ফেললেন যে এই শুক্র কনা কিভাবে সৃষ্টে মায়ের পেটের মধ্যে দেখলো কিভাবে নবী মায়ের পেটের ভিতরে তিনি বললেন সম্ভবত মোহাম্মদের কাছে একটা শক্তিশালী মাইক্রোস্কোপ ছিল নাহলে মায়ের পেটে এগুলো বুঝে কিভাবে কি হয় এগুলো দেখে কি করে তাকে দৃষ্টি আকর্ষণ করা হলো তিনি স্রষ্ট তার উপর বিশ্বাস করতে হবে নবী মোহাম্মদ তার প্রেরিত মহাগ্নি মহারসুল এটাকে বিশ্বাস করতে হবে কোরআনে করিম এক অপ্রতিদ্বন্দ্বী এক বিস্ময়কর এক বিজ্ঞানময় এক হেদায়তের মহা দুনিয়া আখেরাতের কল্যাণের জন্য এটা পাঠানো হয়েছে মানুষের জন্য আসুন আমরা এটা পড়ি এটা আমরা বুঝি মানুষের রচিত এই গদ্য এই পদ্য এই গল্প এই কাহিনী এ পড়ে আমরা কি পাবো দুনিয়ারি বা কি পাবো আখেরাত কি পাব। আর মানুষ তো আল্লাহরই প্রশংসা করে একমাত্র রাস্তিক সারা আমি এর আগেই বলেছি যে কবিরাও আল্লাহর প্রশংসা করে ইংরেজি কবিতায়ও বহু জায়গায় আল্লাহর কথাই রয়েছে আখেরাতের কথাও রয়েছে সেটা অন্য জিনিস কিন্তু যারা লেখেন যারা বই লেখেন না কেন সেটা বাস্তব নয় বিজ্ঞানকে অবলম্বন করে বিজ্ঞানের এই দেবতার পূজা করে তারা এটাকে আবার নতুন পূজ্য দেবতা বানিয়ে নিয়েছেন ওটা তাদের নতুন গড করে নিয়েছেন যেটা তারা উপাসনা করে থাকেন কিন্তু বিজ্ঞান তো সৃষ্ট এটা তো নয় এটা গড নয় এটা সৃষ্টা নয় আবার কেউ কেউ অপব্যবহার করে ধর্মের বিরুদ্ধে নিজের কোনো বোধ শক্তি নেই এটাকে আপনি কিছের পিছনে চালাতে চাচ্ছেন হ্যাঁ বিদ্যা গবেষণা চলবে কিন্তু প্রতারণা করার চেষ্টা করবেন না ধর্মের বিরুদ্ধে এটাকে থেকে গিয়ে আল্লাপাকে স্পষ্ট কণ্ঠে ঘোষণা করে দিয়েছেন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لا اللؤل الألباب الذين يذكرون الله قياما وقودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار سورة علي مرانير اكشانو بينا مر آياتيك برو برتي آياتيك لابرين أسمان جوينير سيشتي في خلق السماوات والأرض এই যে পরিবর্তন রয়েছে আল্লাহ তাকিয়ে দেখো না অবাক হয়ে যাবে কতটুকুই বা তোমরা বুঝতে পেরেছ আল্লাহর এই মহাবিশ্বের মহা সৃষ্টি তারপরে আল্লাহাক বলেছেন তোমরা ধোয়া করো করুন আল্লাহকে গবেষণা করো চিন্তা করে দেখো তারপরে দারানো অবস্থায় বসা অবস্থায় সহ অবস্থায় তোমরা আল্লাহকে স্মরণ করো যারা স্মরণ করে সৃষ্টি নিয়ে নানান কিছু নিয়ে যারা চিন্তা করে গবেষণা করে রব্বা নামা খালাক্তাহা দা বাতলা এগুলো তুমি বাতিল সৃষ্টি করো নাই হা দা বাতলা সুহানা দা বান্নার এগুলো তুমি অযথায় সৃষ্টি করো নাই তাকে এমনি ছেড়ে দেওয়া হবে পৃথিবীর এই বিশাল দিয়ে তাকে সৃষ্টি করে কেমতের মাঠে আল্লাহর কাছে হিসাব না দিয়ে তারা বাঁচতে পারবে ও মানুষ সর্বশেষ কথা পিস সকল দর্শক শ্রোতবের কাছে কোরআনে করিম নিয়ে সুদীর্ঘ আলোচনার শেষ কথা হলেই আল্লাহকে ভুলে যাবেন না আল্লাহকে চিনুন কোরআন চিনুন আর আখেরতার জন্য প্রস্তুতি গ্রহণ করুন পৃথিবীটাকে আল্লাহ যে ইচ্ছায় চালাতে চান সেইভাবে চালান চন্দ্র বিদ্রোহ করে না সূর্য বিদ্রোহ করে না গ্রহ বিদ্রোহ করে না নক্ষত্র বিদ্রোহ করে না সকল কিছু আল্লাহর হুকুমে ঠিকঠাক মতো চলছে যখন তিনি ধ্বংস করতে চান তখন ধ্বংস হবে যখন তার নির্দেশ হয় তখন অনেক কিছুর পরিবর্তন হয় এই পৃথিবী একসময় ধ্বংস হয়ে যায় কেমত আসবে আপনি মানুষ পরপারের পথে পারে জমাবেন পৃথিবীর জীবনটাকে কোরআন এবং সহিদের আলোকে সমৃদ্ধ করুন আল্লাহকে বিশ্বাস করুন রসুলকে বিশ্বাস করুন কোরআনকে বিশ্বাস করুন এই বিশ্বাসের আলোকে নিজের জীবনকে সুন্দরভাবে পৃথিবীটাকে করুন জীবন, জীবন, জীবন, সমাজ পারিবারিক জীবন আইনের জীবন শাসনের জীবন বিচারের জীবন শিক্ষা জীবন পররাষ্ট্র জীবন যুদ্ধ জীবন সন্ধি জীবন বন্দী জীবন সকল জীবনকে কোরআন এবং সৈয় হাদিসের আলোকে গড়ে তুলে আখের হাতের জীবন যেন সুখের হয় সেই ব্যবস্থার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন আমি এখনকার আলোচনায় এই পর্যন্তই সমাপ্তি টানতে চাই আল্লাহ আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়াসল তালা নবীন মোহাম্মদ ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহাত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 মানবতার সমাধান পাঠিয়ে সমর্থন করুন এবং ঠিকানা দিচ্ছি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 পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের আঁকিদের মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতিক অববিশ্বাস ইসলামী পথ প্রদর্শন না থাকার কারণে কুসংস্কার গুলো চলে আসলে সরিয়া সম্ভব না ফলপ্রসূ আলোচনা मदानी हारून हुसें सक्ष देखे बरल अनुष्ठान जालशाए ला प्रति शुक्रवार रत साढ़े नुन सम्प्रचार